আসসালামুকুম বরহমতাল আলহামদুলিল্লাবমিন ওবতফিন ওলা ওসল ওসলিম আশরফুলম্বমুরসলী নব মহমদ ওল আলিয় আজমাইন আমি ও দশফ বৃন্দ আমরা দরসালহীস এর ধারা পরিক্রমায় এ পর্বে আমরা দশম দর্শ শুনতে যাচ্ছি এখানে আমরা আমাদের নির্বাচিত গ্রন্থ মাহমতি ইমাম নওবি সংকলিত আরবাইন এর অষ্টম নম্বর হাদিস আজকে পাঠ করব এবং এর মূল বক্তব্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় প্রয়াসই হব ইনশা দর্শকবৃন্দ হি বর্ণনা করেন প্রখ্যাতেন্লাহ ও আন্না মুহাম্মদ রসুল আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে লড়াই করতে বা তারা এই মর্মে সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো আক ইলাহ নেই এবং যতক্ষণ না এও সাক্ষী দেয় যে মুহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ রসুল ওয়কিমুসলাহ এবং সলাৎ কায়েম করে ওয়ুতুজ্জ্যাকা এবং জ্যাকাত প্রদান করে পা ইদা ফ আলুদা আলিক অথপর যখন তারা এই ত্রিবিদ দায়িত্ব পালন করবে আসামু আসামি দিমা ইল্লা ওয়ামিল ইসলাম তখন তারা আমার থেকে তাদের রক্ত এবং তাদের সম্পদকে বাঁচিয়ে নেবে ইল্লা বে ইসলাম তবে ইসলামের হাক বা দাবি বা অধিকার ছাড়া ও হেসা আল আল্লাহ তা আলা আর তাদের হিসাব আল্লাহর ওপর হাদিসটি নকল করেন ইমাম বুখারি এবং ইমাম মুসলিম তাদের শাহী গ্রন্থদয়ে শুধু ও দর্শক বিন্দু হাদিসটির মূল বক্তব্য হচ্ছে হরমাতুল মুসলিম একজন মুসলিমের ইজত সম্মান ও মর্যাদা এখানে একজন মুসলিম কতটুকু সম্মানী এবং তার মর্যাদা মহান আল্লাহর কাছে কতখানি ইসলাম তাকে কত সর্বোচ্চ মর্যাদা দান করেছে সেটাই অত্যন্ত সুনিপুণভাবে প্রিয়নবী সাল্লাহ আলহিউসাল্লাম পত্র হাদিসে উল্লেখ করেছেন হাদিস কেনা সংক্ষিপ্ত হলেও এটি ইসলামের মৌলিক নীতিমালা সংক্রান্ত হাদিসের অন্যতম একটি কখন একজন মানুষ মুসলিম হবে আর যখন সে মুসলিম হবে তার মর্যাদা কতখানি হবে অথপর মুসলিম সমাজে তার গুরুত্ব কতখানি হবে এটি হচ্ছে হাদিসের মূল প্রতিপাদ্য বিষয় পৃথিবীতে আল্লাহ রবুল্লা আলামিন মিন যুগে যুগে নবী ও রসুলদেরকে প্রেরণ করেছেন তাদের উদ্দেশ্য তারা এসে মানুষকে একক আল্লা সুবাহান হুয়াতে আলার এবাদতির প্রতি আহ্বান জানাবেন এবং আল্লাহ দ্রোহী যত শক্তি আছে সকল শক্তি হতে মানুষকে মুখ ফেরিয়ে নিসক আল্লাহর তরে যাবতীয় আবাদতকে খারেজ করবে এজন্য আল্লাহ রব্বুল্লাহ আয়ালমিন সৌরা নাহলের ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন ফি কুল্লি উম্মত রসুলা আমি প্রত্যেক জাতির কাছে প্রত্যেক মানুষের কাছে প্রত্যেক উম্মতের কাছে রসুল প্রেরণ করেছি এই মর্মে নোটিশ দিয়ে যে তারা আল্লাহর আবাদত করবে এবং তাও থেকে বিরত থাকবে সকল নবী ও রসুলদের দিন ছিল একটি সেটি হচ্ছে তহিদ ফিল এবাদা বা এবাদতে আল্লাহর একত্বর প্রতি আহ্বান জানানো আর এবাদতে আল্লাহর একত্ব ততক্ষণ পরিপূর্ণ হবে না যতক্ষণ না একজন মানুষ তাগতকে বর্জন করবে আর তাগত সহজ অর্থে যেটা ইমাম ইবনে কাসির রাহেমাহল্লাহ উল্লেখ করেছেন যে মা আল্লাহ ছাড়া যা কিছুরই আবাদত করা হয় যা কিছুরই অর্চনা করা হয় যা কিছুরই স্তুতিবাদ করা হয় যা খুচুরি পূজা পর্বন করা হয় সবটাই হলো তাগত যতক্ষণ একজন মানুষ লা ইলাহ ইহ পাঠ করবে সাথে সাথে তাউকে বর্জন না করবে ততক্ষণ পর্যন্ত সে মমিন হতে পারবে না যখন এই তাউকে বর্জন করবে এবং আল্লাহর ওহদানিয়তকে স্বীকার করে নিবে এবং সেই মর্মে কর্ম সম্পাদন করবে তখন সে এমন একটি মজবুত হাতল পাকলে ধরল যা ছিন্ন হবার নয় শুধুও দর্শক বৃন্দ অত হাদিসে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইসলাম গ্রহণের প্রথম পর্ব স্বীকৃতি প্রদান সে স্বীকৃতি প্রদানের মৌলিক দুটি নীতিমালা উল্লেখ করেছেন সেটি হচ্ছে আল্লাহর তৌহিদের স্বীকৃতি অথপর রসুল সল্লাহ আলিহিউসাল্লাম এর প্রতি যে রিসালত দিয়েছেন আল্লাহ সে রিসালতের স্বীকৃতি এই স্বীকৃতি প্রদানের পর তার উপর অন্যতম দায়িত্ব হবে সলাৎ আদায় করা আর সলাাতের পর অন্যান্য আরকানগুলি ক্রমান্বয়ে তার উপর আরোপিত হবে যেমনটি আমরা জানি সাহাবি মোয়াজকে যখন রসুল সাল্লাহ আলিহসাল্লাম ইয়ামানে দাওয়ৎ দিতে প্রেরণ করেছিলেন তখন রসুল ইসলাম বলেছিলেন তুমি যাচ্ছ এমন একটি কৌমের কাছে জাতির কাছে যারা হলো আহলে কিতাব তাদেরকে তুমি প্রথম দাওয়ত দেবে তবহেইদের এবং রিসাল তাদেরকে প্রথম এই মূল বক্তব্যটি বুঝাবে এটাই হচ্ছে ইসলামে প্রবেশের প্রথম ধার এই দরজা দিয়ে তারা যখন প্রবেশ করবে তারা যখন তোমার আনুগত্য করে ফেলবে অর্থাৎ তৌহিদ ওর ইসালাদকে মেনে নেবে তখন তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের উপরে পাশক্ত সালাদকে দিবা রাত্রে ফরজ করেছেন যদি দ্বিতীয় শর্তটিও তারা মেনে নেয় তাহলে তাদের উপরে জানাবে যে আল্লাহ রব্লাহ আলমিন তাদের সম্পদের উপরে জাকাতকে ফরজ করেছেন অত হাদিসে তিনটি বিষয়ের কথা এসেছে প্রথমটি হচ্ছে আকিদা ইমান ও স্বীকৃতি বিষয়ক সেটা হল তৌহেদ ওরিচালতের স্বীকৃতি আর দ্বিতীয়টি হচ্ছে আমল বিষয়ক দুটি একটি হচ্ছে সলাদ আরটি হচ্ছে জাকাত সলাত এবং জ্যাকাত আল্লাহ সুবাহ তালা এমনভাবে গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন যেখানে সলাাতের কথা বলেছেন সাথে সাথে সেখানে জাকাতের কথাও উল্লেখ করেছেন বান্দাদেরকে এমন মেয়ে সতর্ক করেছেন তারা যেরকম সলাদকে গুরুত্ব দেবে অনুপাবে জাকাতকেও গুরুত্ব দেবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো রাসুলসল্লিউসাল তারা যে বোদ্সায় তারা সকলেই সলাৎ সম্পাদন করেছেন জাকাতকেও তদ্রুপভাবে গুরুত্বের সাথে আদায় করেছেন সাহাবি আবদুল্লাহ বলছেন ইল্লা আমাদের সময়ে কেউ জামায়াত থেকে অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করা থেকে কেউ পিছিয়ে থাকতো না কেবলমাত্র ওই লোকটি পিছিয়ে থাকতো যে লোকটি প্রকট মোনাফিক যার মোনাফিকিটা সকলের কাছে পরিচ্ছন্ন শুধু ও দর্শকবৃন্দ যে যখনই রসমসাল আলি ওসাল্লাম সাহাবাদেরকে মাল কোরবানির ডাক দিয়েছেন তখন তারা কিন্তু কোনো অবস্থাতে পিছিয়ে থাকেন নেই বরং তাদের ভিতরে থেনা আফুস পরস্পরে প্রতিযোগিতা ছিল কার চেয়ে কে কত বেশি সম্পদ দান করে রসুলসল্লাহ আলীমের প্রিয় ভাজন হবেন এবং আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনীর সান্নিধ্যে যাবেন মাল দুনিয়ার এমন একটি বিষয় যে বিষয়ে মানুষ সবচেয়ে বেশি মোহিত হয়ে পড়ে এবং মালের আগ্রহ মানুষের বেতি এত বেশি হয় যে কারণে রসুলসল্লাহ আলিউসাল্লাম বলেছেন যে বনী আদমের যদি বিশাল একটি মাঠ বড়া স্বর্ণ স্বর্ণের পাহাড় হয় সে চাইবে আরেকটি হোক তার মুখে মাটি পড়া পর্যন্ত তার পেট ভরবে না তার লালসা নিবৃত হবে না শুধুও দর্শক বৃন্দ এমন এই পর্বে আমরা একটা সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি বিরতির পরে আমরা আবার আপনাদের সাথে বাকি অংশ নিয়ে আলোচনায় হাজির হব ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন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 कत सुर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर जीवन घनी विधि विधान आज रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नीच टी बांगलाय আর বকিল দুটো জিনিস মানুষকে দিয়েছে না হওয়া মানুষ আলাপ হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কা রক্ষাকারী দেখুন আল্লাহ সবার উপর রক্ষাকারী আজ সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায় সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে সত্যবাদী ন্যায়ণ হতে সাহস সাহস লাগে লাগে হয়ে উত্তর দিতে আপনার প্রশ্ন তা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষামূলক অথবা ধর্মীয় যাই হোক না কেন যুক্তিপূর্ণ পরিষ্কার উত্তর পেতে হলে দেখুন আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন দেখুন প্রশ্ন সাহস করুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় সম্মানিত শুধু ও দর্শক বৃন্দ ফিরে এলাম আবারও বিরতির পর আমাদের নির্ধারিত আলোচনায় যেখানে আমরা আলোচনা করতেছিলাম যে সম্পদ উৎসর্গে সাহাবাদের আমল আমরা সেখানে আরেকটি বিষয়ে লক্ষ্য করেছি দেখতে পেয়েছি যে ইসলামের প্রথম খালিফা খালিফা তসুল সাল্লাহ আলী সাল্লাম অবকরি আল্লাহ আনহু তার খেলাফৎকালে কিছু লোক জাকাত দিতে অস্বীকৃতি করায় তাদের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করেছিলেন এবং তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন যে যারা সলাাত এবং জাকাতের ভিতরে পার্থক্য ঘটবে তাদের বিরুদ্ধে লড়াই করবেন অথপর যখন সত্য প্রতিভাত হল অমরদি আল্লাহ আনহু তখন অতিহান প্রশংসায় বলেছিলেন আল্লাহ আপনার পক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে নিয়েছেন শুধু ও দর্শক বিন্দু আব্দুল আমাদের সময়ে কেউ জামায়াত থেকে অর্থাৎ জামায়াতের সাথে সালাত আদায় করা থেকে কেউ পিছিয়ে থাকতো না কেবলমাত্র ঐ লোকটি পিছিয়ে থাকতো যে লোকটি প্রকট মোনাফিক যার মোনাফিকিটা সকলের কাছে পরিচ্ছন্ন শুধু ও দর্শক বৃন্দ যখনই রসমসাল আলী সাহাবাদেরকে মাল কোরবানির ডাক দিয়েছেন তখন তারা কিন্তু কোনো অবস্থাতে পিছিয়ে থাকেন নেই বরং তাদের ভিতরে থেনাফুস পরস্পরে প্রতিযোগিতা ছিল কার চেয়ে কে কত বেশি সম্পদ দান করে রসুলসল্লাহ আলীসাল্লামের প্রিয় ভাজন হবেন এবং আল্লাহ রব আলমিনীর সান্নিধ্যে যাবেন মাল দুনিয়ার এমন একটি বিষয় যে বিষয়ে মানুষ সবচেয়ে বেশি মোহিত হয়ে পড়ে এবং মালের আগ্রহ মানুষের ব্যতী এত বেশি হয় যে কারণে রসুন সোল্ল আলী সাল্লাম বলেছেন যে বনী আদমের যদি বিশাল একটি মাঠ বড়া স্বর্ণ স্বর্ণের পাহাড় হয় সে চাইবে আরেকটি হোক ই তোরা তার মুখে মাটি পড়া পর্যন্ত তার পেট ভরবে না তার লালসা নিবৃত হবে না শুধুও দর্শক বৃন্দ আলোচ্য হাদিসের মুখ্য বিষয় হচ্ছে মুসলিম একজন মুসলিমের ইজত সম্মান একজন মুসলিম যখন তৈদ ওর ইসালতের স্বীকৃতি দেবে অথোপর সালাত ও জাকাত সম্পাদন করবে সালাত আদায় করবে জাকাত প্রদান করবে তখন সে মুসলিম পরে পরিগণিত হবে আর যখন সে মুসলিম হয়ে যাবে তখন সে এমন সম্মানই হবে যে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না বরং রসুল সাল্লাহ আর অন্য হাদিসে বলছেন কুল মুসলিমে আল এল মুসলিমে এক দেমান আরেক মুসলমানের উপরে হারাম হচ্ছে তার রক্ত তার তার সম্পদ এক মুসলিম আরেক মুসলিমের মাল আত্মসাত করতে পারবে না তার জন্য হারাম অনুরূপভাবে এক মুসলিম আরেক মুসলিমকে হত্যাও করতে পারবে না এমন কি তার জন্য মানহানিকর কোনো বক্তব্যও দিতে পারবে না এই বক্তব্যটি প্রমাণ করে যে একজন মুসলিম আরেক মুসলিমের কাছে কত মূল্যবান কিন্তু রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ই হাক্কেল ইসলাম হ্যাঁ ইসলামের বিধান যদি তার উপরে আরোপুত হয় অর্থাৎ সে যদি ইসলামের কোনো আইন অনুযায়ী ইসলামী বিধান অনুযায়ী সে কোনো অপরাধে অপরাধী হিসাবে গণ্য হয় তখন তার বিধান স্বতন্ত্র তার সে আলোকেই বিচার করা হবে নচেত একজন মুসলিম আরেকজন মুসলিমের ক্ষতি সাধন করতে পারবে না মানহানি কোনো বক্তব্য দিতে পারবে না এখানে একটি বিষয় বিতর্কিত সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি সলাদ পরিত্যাগ করে শাহাদতের পর সলাদ পরিত্যাগ করে তাহলে সেই সলাদ পরিত্যাগকারী ব্যক্তি সেটি মুসলিম হিসাবে গণ্য হবে না তাকে শাস্তি হবে দিলে কী ধরনের শাস্তি হবে এ বিষয় নিয়ে যে বিতর্ক বিগত জামানায় সালাফান্ন খালাফা হয়ে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে ইমাম ইবিন আজম উল্লেখ করেছেন যে সাহাবাদের ভিতরে এই মর্মে অক্রমত প্রকাশপিত হয়েছে যে তারা কেবলমাত্র সালাদ পরিত্যাগকারীকেই ইসলামের বাহিরে বললে গণ্য করতেন কাফের জানতেন যেমনটি অন্নবর্ণায় আসছে যে আলিরাদ আনহুকে জিজ্ঞাস করা হল এক মহিলা সম্পর্কে সে নামাজ পড়ে না আলী রাজি আনু বললেনা সে হল কা আদায় করে না সে মোমিন থাকতে পারে না যেমনকে তরকম সালাত একজন মমিন এবং একজন কাফের মসজিদের ভিতরে পার্থক্য হরেন সীমার একাই হচ্ছে সালাত যিনি আদায় করবেন তিনি মমিন বলে গণ্য হবেন যিনি আদায় করবেন না তিনি মমিন বলে গণ্য হবেন না এক্ষণে প্রশ্ন হচ্ছে যে এইরকম বেনামাঝি ব্যক্তি যদি হয়ে যায় তাকে কি করা হবে কেউ বলেছেন যে তাকে সালাত পরে পরিত্যাগ করার কারণে কুফুরি তিনি নিমজিত হবে এবং তাকে হত্যা করা হবে কুফুরির অপরাধে আবার কেউ বলেছেন যে তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু কুফুরির ওই ফতোয়া ওইভাবে কুফুরি বলা যাবে না আবার কেউ বলেছেন যে জ্যাকাত সোম এবং হাজ এইগুলিও যদি কেউ কোনো একটি অস্বীকার করে তাহলেও সে কুফুরীর পর্যায়ে চলে যাবে তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে সলাপ পরিত্যাগকারী সে কুফুরি করেছে এবং তার এই কুফুরি থেকে পরিত্রাণের উপায় হচ্ছে তৌবা করে ফিরে আসা অনুরূপভাবে ইসলামের অন্যান্য আহকাঙ্গুলির বেলায়ও কারো যদি কোনো গাফলতি পরিলক্ষিত হয় তাহলে তাকে সেখান থেকে ফিরে আসে তৌবা করে ফিরে আসা ব্যতীত কোনো পরিত্রাণ নাই যদি তারা তৌবা করে ফিরে আসে তাহলে তারা আবার মুসলিম ভাই হিসাবে পরিগণিত হবে যেমন আল্লাব সফাই ইহওয়ান কুমফিদ্দিন তারা তোমাদের ধর্মীয় ভাই হিসাবে গণ্য হবে তাদের বিরুদ্ধে আর কোনো বিতর্ক চলবে না এখানে স্পষ্ট কিন্তু কেউ যদি এই মূলনীতিগুলির কোন একটিকে অস্বীকার করে তাহলে তার কুফুরির ব্যাপারে কেউ দ্বিমত করেন নাই। কাজেই এ ধরনের কুফুরী কর্ম থেকে বিরত থাকতে হবে অত বড়সুল সাল্লী হুসাল্লাম বলছেন যে এমন ব্যক্তি যারা এই ধরনের কোনো কাজ করবে তার বিষয়টি নেওয়া হয়েছে যে তার বিষয়টি আল্লাহর ওপর অর্থাৎ তার হিসাব আল্লাহরবুল্লাহ আলামিন নেবেন তাহলে এখানে একটি বিষয়ে লক্ষণ এটা হলো ইসলাম বাহ্যিক বিষয়গুলি যে বিষয়গুলি প্রমাণ সাপেক্ষ সেসব বিষয়ের ভিত্তিতে বাহ্যিকভাবে বিচার করা হবে কিন্তু একজনের অন্তর কিরকম ছিল কিরূপ ছিল সে সর্বান্তকরণের বোমেন ছিল কি ছিল না তার কর্মটি কিরকম ছিল তার ভিতরে এখলাস বা বিশুদ্ধতা ছিল কি ছিল না সে অন্তরের গোপন ভেদ সম্পর্কে একমাত্র পরিজ্ঞাত সত্তা মহান আল্লাহ সহাই ভালো করে জানেন সুতরাং তার বিচারটি সেভাবেই সম্পাদিত হবে এজন্য অন্য হাদিসের রসুলসাল আলিহাল্লা বলছেন এই কথার স্বীকৃতি প্রদান করবে তাকে হত্যা করা যাবে না তবে তার মধ্যে যদি তিনটি পাপের কোন একটি পরিলক্ষিত হয় তার মধ্যে একটি বলছেন তার মধ্যে একটি হচ্ছে ওই ব্যক্তি যে বৃদ্ধ যে বৃদ্ধ অথচ সে ব্যবিচারে লিপ্ত হয়েছে বৃদ্ধ বয়সও সে যৌনাচারে লিপ্ত হয়েছে এই অপরাধের অপরাধ এত কঠিন যে তার শাস্তি বলা হয়েছে তাকে পাথর মেরে ক্ষত করে তাকে মৃত্যুদণ্ড দিতে এটা শরীয়তের বিধান অতপর রসৌল সাল্লাহ আলি আসসাল্লাম বলছেন ও নফসু দ্বিতীয় কারণ এক মুসলিম যদি আরেক মুসলিমকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা আল্লাহ বচন ওয়ালাকুমফিল্লা হাতিল ওহে জ্ঞানীগণ তোমাদের জন্য এই খেসাসের ভিতরে জীবন রয়েছে জনৈক মুসলিম শাসকতে জিজ্ঞাস করা হয়েছিল যে আপনারা হত্যার বদলে হত্যা কেন করেন তিনি জবাব দিয়েছিলেন আমরা মানুষ হত্যা করি না আমরা বরং আল্লাহর নির্দেশ অনুযায়ী একটি প্রাণকে হত্যার মাধ্যমে লাখো প্রাণের জীবনে নিশ্চয়তা দিয়ে থাকি একটি খুনিকে হত্যা করার মাধ্যমে লাখো প্রাণ তারা স্বাচ্ছন্দে আরাম আয়েসে নিরাপত্তার সাথে বিচরণ করতে পারে আর এটা সবচেয়ে বড় নেমত শুধু ও দর্শক বৃন্দ ইসলাম সেখানে খুনের বদলে খুন বলে দিয়েছে তবে সেটি আইন আপনার হাতে আমার হাতে তুলে নিয়ে নয় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেটা সম্পাদন করতে হবে অতপর অত্যারিক কেউ যদি তার ধর্ম ত্যাগ করে ফেলে মূর্তাদ হয়ে যায় ইসলাম থেকে সে চলে যায় তাহলে তার বিচারটাই হচ্ছে জরবহুবির সাহিব তাকে খতম করে দেওয়া এই তিনটি মৌলিক অপরাধ ব্যতীত একজন মুসলিমকে হত্যা করা যাবে এক মুসলিমের খুন ঝরানো যাবে এটা শরীয়তে বৈধ নয় তবে যে ব্যক্তি সলাৎ আদায় করে না তাকে শাস্তি দেওয়ার ব্যাপারে বিভিন্ন অভিমত রয়েছে কোনো কোনো অলামা বলেছেন যে তাকে জেলে বন্দি করে রাখো যতক্ষণ না সে সলাৎ আদায় রাজি হবে অথবা তাকে প্রহার করতে থাকো যে মার খেতে খেতে সে মরে যাবে না হয় সে সলাৎ আদায় করতে রাজি হবে কেউ বলেছেন তাকে কাফের গণ্য করেই তাকে হত্যা করে দিতে হবে আমার প্রশ্ন হচ্ছে যে ইসলাম যে আজকের এই প্রতিপাদ্য হাদিসের বিষয়ে যেটা বলছে সেটা হচ্ছে যে একজন মুসলিমের মর্যাদা কতখানি তাকে হত্যা করা যাবে না তার মাল আত্মসাত করা যাবে না তাকে ইজ্জত হানিকর কোনো কথা বলা যাবে না তবে বাহ্যিকভাবে শরীয়ত যে বিষয়টি উল্লেখ করবে সে শরীয়তের উল্লেখিত বিধান অনুযায়ী তার ফয়সালা করা হবে কিন্তু অন্তর্জামী আল্লাহ রবুল্লাহ আলমিনী ভালো জানেন তার চূড়ান্ত ফয়সালা আল্লাহ রবুল্লাহ আলমিনী করবেন তার সেই চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতেই সোপর্দ করে দিতে হবে অতএব শুধুও দর্শকবৃন্দ আমরা এই হাদিসের মাধ্যমে স্পষ্টত বুঝতে পারলাম যে ইসলামের মৌলিক দিকগুলি একজন ব্যক্তির ভিতরে যদি পাওয়া যায় তাহলে সে আমাদের মুসলিম ভাই আল্লা নাম নিয়ে পশু জবাই করে সেটা যদি খায় তাহলে সে মুসলিম ভাই তার প্রতি সমদরতি হতে হবে তার সাথে দূরত্ব রাখা যাবে না আজকে মুসলিমাহের পরস্পরে বাঘ বেতনটায় জড়িয়ে গিয়ে আমাদের যে অবস্থা হয়েছে যে আমরা আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি অক্ষ ও সংগতি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আল্লাহ যেমন বলেছেন তোমাদের সে হাওয়া চলে যাবে ওরা বিচ্ছিন্ন হয়ে পড়বে সেমনটি হয়েছে রসুলসাল আলিউসাল্লাম আমাদেরকে অত্র হাদিসের মাধ্যমে এক মুসলিম আরেক মুসলিমের প্রতি যে শ্রদ্ধাশীল হবে এবং তার মর্যাদা যা রক্ষা করবে সে বিষয়ের প্রতি গুরুত্ব করেছেন এই হাদিস আমাদেরকে সে শিক্ষাই নিয়েছে যেন আমরা মুসলিমের ইজ্জত দিতে শিখি সম্মান দিতে مسلم مسلم کے بال بستے سیکھی اللہ رب المین سکل کے پرسپر اک اور سنہتر بتتی جیون جاپن کرار توفکدینٹی مومین اور مسلم ہوا تفکین آمین حید اللہ علیہ نبین محمد علیہ و صحابی اجمائین السلام علیکم و رحمۃ اللہ و براکات করলেই কি যতক্ষণ না আমল এ সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় निवार रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सतटदेश जक आरिक बार्ता ধর্মত্ত্বের কোষ্টি পাথর একশো বারো নম্বর সুরা আয়াত এক থেকে চার্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহ আল্লাহ উল্লেখ করা আছে ৬ নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন উদ্ধার নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লি সাল্লাম বলেছেন সুরাহ ই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 ईश्वर उपासना करें ताकि सुराई खिलाफ करतेम तत्वी पाथर बीला मानव